আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারক আলহামদুলিল্লাহ মুসলিম সুপ্রিয় দর্শক বায়ু বোনেরাম বিস টিভি বাংলার এই আয়োজনে আপনারা যারা আমাদের সাথে শেয়ার করছেন আমাদের এই অনুষ্ঠান দেখছেন शुरूते ही अपन के स्वागत जाना सुप्रिया दर्शक अपना जाना अत्यंत गुरुत्वपूर्ण जीवन गरिष्ठ एक विषय नहीं इतोम आलोचना शुरू कर से विषय होंगे एक जन आदर्श मुस्लिम करणियों वर्जन्य एक आदर्श मुस्लिम करणियों वर्जन्य विषय इतिम्य अनेकगुल पर्व अपन साथे करण्य दिखलो आलोचना आसल गत पर्वी एक जन आदर्श मुस्लिम व्यक्ति তিনি অধিক পরিমাণে আল্লাহ রবুল আলমীর জিকির করবেন আল্লাহ রবুল আলমীর জিকির থেকে কখনো গাফিল হবেন না অমনোযোগী হবেন না কারণ গাফিল ও অমনোযোগী ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন না শুধু তাই নয় বরং হাদিসের মধ্যে এসেছে নসরুল্লাহামের স্বাদ করেছেন যে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির দোয়াও কবুল করেন না মিন কলবিন যেই কল অমনোযোগী একেবারে সম্পূর্ণ মানে বিচ্ছিন্ন মনোযোগবিহীন ওই কাল থেকে ওই অন্তর থেকে আল্লাহ সুবাহন তালা দোয়াও কবুল করেন না তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ হাবুল আলমীর সাথে তার সম্পর্ককে নিবিড় করার জন্য বেশি পরিমাণে বেশি বেশি তিনি জেকির করবেন আল্লাহ রাবুল আলমীর স্মরণ করবেন সেই বর্ণনার মধ্যে আমরা একথা বলেছিলাম প্রথমেই একজন আদর্শ মুসলিম ব্যক্তিকে জেকির কাকে বলা হয় তাকে জেকির বলতে তিনি কি চিল্লা চিল্লি করাকে বুঝবেন জিকির বলতে তিনি কি মৌখিক উচ্চারণকে বুঝবেন মুখে কোনো কথা বলাকে বুঝবেন না জিকির বলতে তিনি কি বুঝবেন জিকিরের কনসেপ্ট তার কাছে স্পষ্ট হতে হবে জিকিরের ধারণাটুকু তার কাছে স্পষ্ট হতে হবে কারণ ইসলাম যে জিকির আমাদেরকে করতে বলেছে সেই জিকির মূলত কোরআনের প্রত্যেকটি বক্তব্যের মধ্যে আমরা দেখতে পাব সেখানে জিকির কমন আল্লাহ রাবুল আলমীর স্মরণকে বোঝানো হয়েছে বান্ধা তার উঠা তার বসা তার চলা তার বের হওয়া তার ঘরে আসা তার টয়লেটে যাওয়া মানে জীবনের প্রত্যেকটি স্টেজে স্টেজে স্তরে স্তরে আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ করা এটাই হচ্ছে সত্যিকার জিকির এবং আল্লাহ রব্বুল আলমিন সেটাকে বুঝিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের জিকির বলতে তবে এর অর্থ এই নয় যে মুখিক জিকির একেবারেই নেই না মৌখিকভাবে জিকির রসল আল্লাহ আসলাম অনুমোদন দিয়েছেন এবং সেই অনুমোদিত জিকিরের পদ্ধতিও রেসলুল্লাহাম জানিয়ে দিয়েছেন সেই বিষয় সম্পর্কে ইনশাআ আল্লাহতালা আমরা পরবর্তী আলোচনা আপনাদের সাথে শেয়ার করব। জিকিরের এই কনসেপ্টকে এই ধারণাকে সত্যিকারভাবে আদর্শ মুসলিম ব্যক্তি উপলব্ধি করার জন্য এবং যাতে করে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারেন জন্য সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আমি শেখুল ইসলামুল কাইম রহমতুল্লাহ আল ওয়াবিল মিনাল খালিম তৈ এই বইয়ের মধ্যে তিনি জিকির সম্পর্কে যেই ধারণাটুকু দিয়েছেন সেই ধারণাটুকু আপনাদের সামনে গত পর্বে তুলে ধরেছি খুব সংক্ষেপে যারা গত পর্বে করতে পারেননি তাদের জন্য বলছি শেখুল ইসলামুল কাইম রহমতুল্লাহ জিকিরকে দুইভাগে বাক করেছেন তিনি বলেছেন প্রথম প্রকার জিকির হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের নাম সিফাত এবং তার প্রতি সানা প্রশংসা করা আর দ্বিতীয় প্রকার জিকির হচ্ছে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ নিষেধ এবং আহকামকে স্মরণ করে বান্দা আল্লাহ রবুল্ আলমিনের নির্দেশ নিষেধ আহকাম অনুযায়ী নিজে আমল করবে এবং নিজে বান্দা আল্লাহ রবুল্লা আলমিনের আহকামগুলোকে স্মরণ করবে আলোচনা করবে এটি হচ্ছে দ্বিতীয় প্রকারের জিকির এবং এই দুই প্রকারের জিকিরকে শেখুল ইসলাম কাজিম রহমতুল্লাহ বলেন ওয়াহা জিহিল আন ওয়া এই যে জিকিরের প্রকারগুলো আলোচনা করা হল এই সবগুলো জিকির মূলত তিনভাবে তিন পদ্ধতিতে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সম্পাদন করবে তাই জিকিরের সম্পাদন পদ্ধতি আমরা তিনটি পেলাম তিনভাবেই একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনের স্মরণ এবং জিকিরকে বাস্তবায়ন করবে এক নম্বর হচ্ছে ও তাকুনবিল কাল এই জিকিরকে সে বাস্তবায়ন করবে অন্তরের মাধ্যমে অন্তরের ভালোবাসা অন্তরের সন্তুষ্টি আল্লাহ নির্দেশের অনুসরণ ইত্যাদি যদি কোনো ব্যক্তির না থাকে তাহলে সে ব্যক্তি যে জিকির করবে সে জিকির শুধু মৌখিক জিকির এবং ওই জিকির অন্তর পর্যন্ত তার পৌঁছবে না আর অন্তর পর্যন্ত যদি না পৌঁছে আল্লাহ রাবুল আলমিনের কাছে এর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না আল্লাহ রাবুল আলমিন তার এই জিকিরকে গ্রহণ করবেন না তাই জিকিরের প্রথম পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে তিনি জিকিরকে বাস্তবায়ন করবেন সেটি হচ্ছে কাল অন্তরের মাধ্যমে আমার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিনের বিধান সম্পর্কে আনুগত্য থাকতে হবে সন্তুষ্টি থাকতে হবে ভালোবাসা থাকতে হবে আল্লাহ রব্বুল আলমীর নির্দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে আল্লাহ সুমানমতলা যে প্রশংসা করছি সেই প্রশংসার যে দাবি রয়েছে সেই দাবিটুকু আমার অন্তরে প্রতিষ্ঠিত থাকতে হবে তাহলে আমি সত্যিকার প্রশংসা করলাম আমি মুখে বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অথচ অন্তরে আমি আল্লাহ রাবুল্লা আলমীর প্রতি অসন্তুষ্ট এবং আল্লাহ রাবুল আলমীর প্রশংসা করছি শুধু মৌখিকভাবে মূলত আমি অন্তরে আল্লাহ রাবুল আলমীর প্রতি ঘৃণা পোষণ করছি অথবা আল্লাহর বিধানকে মেনে নিতে পারি নাই আল্লাহ রব্লুল আলমীর ফয়সালাকে আমি মনে করছি এটি আল্লাহ রবুল্লা আলমীর পক্ষ থেকে আমার প্রতি জুলুম আল্লাহ রবুল্লা আলমিন আমার প্রতি অন্যায় করেছেন তাহলে আমি সত্যি কথা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের প্রশংসা করি নাই যদিও আমি মুখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি তাই এটি আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রবুল্লা আমরা করতে হবে তিনটি মাধ্যমে একটি হচ্ছে অন্তরের মাধ্যমে দ্বিতীয় হচ্ছে বিল্লি সেন মুখের মাধ্যমে যেখানে মৌখিকভাবে জিকির করতে বলা হয়েছে মুখে উচ্চারণ করতে বলা হয়েছে যেটি রাসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই মৌখিকভাবে আমরা আল্লাহ রবুল আলমীর করব যে জিকিরটুকু করতে আমাকে বলা হয়েছে যেভাবে করতে বলা হয়েছে সেভাবে করবে যেমন আমরা যখন উজু করবো আমাদেরকে শিক্ষা দিয়েছেন উজুর পরে কোনো বান্দা যখন এই দোয়াটুকু বলবে আল্লাহমদ আল্লী মিল তৌন ওয়াইজা মিনাল মতীন আল্লাহমদ আল্লী মিল তৌন ওয়াজা মিনাল মত তাহলে আল্লাহ রবুল আলা তার সমস্ত করে দেবেন এবং তারপরে যখন তিনি আশহাদা আন্না ওয়াই আব্দু রু এই দোয়াটি যখন বলবে এই কথাটি যখন বলবে আল্লাহ রব আলিন তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেবেন যে কোন দর্জা দিয়ে সে প্রবেশ করতে পারবে রসুল হাদিসের মধ্যে বলেছেন তাই আমরা স্পষ্ট করে বুঝতে পারলাম এই বিষয়টি যে জিকির যেখানে মুখে করতে বলা হয়েছে মুখে করতে বলা হয়েছে সেটা আমাদের মুখে বলতে হবে রসল উল্লাহম বলেছেন ইজা আলমুদ্দিন যে আমাদেরকে মুখিক জিকিরের নির্দেশ দেওয়া হয়েছে এটা জিকির এটা রসুল শিক্ষা দিয়েছেন রসুল কোন বন্ধা যখন সুভান আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে তেমলা উল মিজান এটি মিজানকে পরিপূর্ণ করে দেবে দানিপাল্লাকে পরিপূর্ণ করে দেবে ও তেমলা উমা এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা এটাকে পরিপূর্ণ করে দেবে এর এটা আমাদেরকে মুখে বলতে হবে মুখে এভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন নসরুল উল্লাহ সাল্লাম রাসুল উল্লাহ সাল্লাম এভাবে জিকির শিক্ষা দিয়েছেন রসরুল্লাহ সাল্লাউল ইসলাম মাধ্যমে সাব্যস্ত হয়েছে রাসল উল্লাহ আসলাম বলেছেন তাঁর জনেকা স্ত্রী বসে বসে তার অওরাধগুলো পড়তেছিলেন তার জিকিরগুলো তিনি পড়ছিলেন রসুল উল্লাহ আসলাম ফিরে এসে বললেন তোমার পরে আমি এমন একটি কথা বলেছি যেটি তুমি এতক্ষণ পর্যন্ত যা বলেছ এর ইউলার রবুল্লা আলমীর কাছে অনেক প্রিয় সেটা হল রসুল্লাহ আসলাম বলেছেন সুবাহান আল্লাহি আদেদা খালকিহি ওদানফসিহি ওয়া আরি ও মেদাদে ম্যাথে ঠিক যেভাবে রসুল আল্লাহ সাল্লা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবেই একজন আদর্শ মুসলিম ব্যক্তি সেটা বলবেন এখানে সেভাবে সহি বুখারির একেবারে সে স্বাদিষ্টি রাসুল আল্লাহ আসসালাম বলেছেন মুখে একেবারেই হালকা বলতে গেলে কোনো কষ্ট হবে না হালকা বিষয় সাধারণ বিষয় সাকিল এবং মিজানের মধ্যে সবচেয়ে বেশি বাড়ি হাফি রহমান আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় সুভান আল্লাহ বেহামদিহি সুভান আল্লাহ এই দুটি খেলেমা রাসুল আল্লাহ সাল্লাম জিখি ঋষি বাবাকে শিক্ষা দিয়েছেন সুতরাং বান্দা যখন সুভান আল্লাহ বলবে তখন আল্লাহরবুল্লাহমে জিকির করলো যেহেতু রসুল উল্লাহ আসম এই জিকে শিক্ষা দিয়েছেন এটি হচ্ছে যেগুলো মাধ্যমে মৌখিক এই জিকিরগুলো আমরা পালন করব। এই আমরা দেখি ফরজ পরে কিছু আজকার আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে রসুল আল্লাহ আসম সৈহাদিসের মাধ্যমে হয়েছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি ফরজ সলাহাতের পরে সেই জিকিরগুলো আদায় করবেন সকালবেলার কিছু জিকির রয়েছে বিকেলবেলার কিছু জিকির রয়েছে শোয়ার সময় কিছু জিকির রয়েছে রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন টয়লেটে যাওয়ার টয়লেটে বের হওয়ার এবং ঘর থেকে বের হওয়ার ঘরে যাওয়ার বাজারে যাওয়ার ইত্যাদি যে জিকিরগুলো রসল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেগুলো আমরা মৌখিকভাবে আদায় করব এবং মৌখিকভাবে আদায় করতে আমাদেরকে বলা হয় এরপর তিন নম্বর যে পয়েন্টটি সেটি হল ওয়াল জ এবং আল্লাহরবুল্লা আলমের জিকির আদায় করতে হবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে চোখের নির্দেশ অনুসরণ করার মাধ্যমে হাত তার নির্দেশ অনুসরণ করার মাধ্যমে পা তার নির্দেশ অনুসরণ করার মাধ্যমে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে আমাকে পরিচালনা করতে বলা হয়েছে এবং অঙ্গ মাধ্যমে আল্লাহ রব্বুল আলমীর এবাদত এবং তা আব্বুদ তার গোলামী যেভাবে সাব্যস্ত করতে বলা হয়েছে সেভাবে তার গোলামি সাব্যস্ত করার মাধ্যমে আমরা আল্লাহ রাবুল আলমীর জিকির করব। আমরা আল্লাহ রাবুল আলম জিকির করবো তাহলে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমাদের কাছে স্পষ্ট হলো একটি বিষয় সেটি হলো একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি আল্লাহ রাবুল আলমীর জিকিরকে ভাবে বাস্তবায়ন করবেন একটি হচ্ছে অন্তরের মাধ্যমে একটি হচ্ছে মুখের মাধ্যমে আর একটি হচ্ছে অঙ্গ মাধ্যমে আমরা দেখি জিকিরের কনসেপ্ট আমাদের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র মুখের মাধ্যমে শুধুমাত্র আমরা নির্ধারণ করে এনেছি যে আমরা আল্লাহ রাবুল আলমিন জিকির করব মুখের মাধ্যমে শুধু মুখের মাধ্যম এটি জিকিরের বিভ্রান্ত কনসেপ্ট বা ভুল কনসেপ্ট মূলত বান্দা জিকির করবে আল্লাহ রাবুল আলমিন তিনটি পদ্ধতি রয়েছে এই তিনটি মাধ্যমেই বান্দা আল্লাহ রাবুল আলমিন জিকির করবে সেই জিকিরকে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নেই শুধুমাত্র মুখেই জিকিরের মধ্যে এরপর আমরা দেখতে পাই যে মুখিক জিকিরু আমরা সীমাবদ্ধ করে নিয়ে রসুল্লাহ ইসলাম যে আজহারগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই আজকারগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ইমাম নবী রহমতুল্লা জিকির উপর কিতাব লিখেছেন কিতাবুল আজখার ইমাম আবুল সুনির জিকির উপর কিতাব লিখেছেন আজকারুল ইয় মালাইহ এইভাবে অধিকাংশ আহুল তাকিক আহুল হাদিস এই বিষয়গুলো রসুল্লাহ ইসলামে তুলে ধরেছেন ইমাম বা হাকির এর আগে কিতাব লিখেছেন সেখানে জিকিরের জন্য লিখেছেন এই কিতাবটি এবং জিকির এবং দোয়া দুটি এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তাই এই কিতাবগুলো সত্যিকারভাবে আমরা চর্চা করে রসুল্লাহ সাল্লা সাল্লাম যেভাবে আমাদেরকে জিকির করতে বলেছেন সেভাবে আমরা জিকির করব কিন্তু জিকির যদি আমাদের সাহেষ অনুযায়ী আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা তৈরি করি তাহলে সেই জিকিরটুকু আল্লাহাবুল্লা আলমের কাছে গ্রহণযোগ্য হবে না এবং সেটি সত্যিকার অর্থে জিকিরই হবে না সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা সময় হলো বিরতির एखु बिरती जा फिर आसबो एकटू पर ही थकूँ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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সন্ন্যতে অভ্যাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ समग्र जीवन के सफल और सुंदर करोन्नाथ विश्वजहान पर सुंदर एक विधान नए ध्वस अनिवार्य शेख सैफुद्दीन बिल्ल मदानी तक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 সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা ফিরে এলাম বিরতি থেকে আমরা আলোচনা করতেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি আল্লাহরুল আলমীর সম্পন্ন করবেন তিনটি পর্যায়ে বা তিনটি মাধ্যম এবং সেই তিনটি মাধ্যম আমি আলোচনা করেছি এটি এই জন্য আমরা আলোচনা করেছি যে যাতে করে জিকিরের ক্ষেত্রে কোনো বিভ্রান্তির মধ্যে আমরা পতিত না হই এবং আমাদেরকে কেউ বিভ্রান্ত করার চেষ্টা না করে জিকিরের এই কনসেপ্ট আমাদের মধ্যে বিরাজ করার কারণে সেটি হচ্ছে শুধুমাত্র জিকিরকে আমরা আমাদের মৌখিক উচ্চারণের মধ্যে বা মৌখিক বলার মধ্যে সীমাবদ্ধ করার কারণে আমরা অনেকেই জিকির বলতে আর কিছুই বুঝি না তাই করে যত আয়াত আছে প্রত্যেকটি আয়াতকে আমরা জিকির হিসেবে উল্লেখ করি আমরা বুঝি যে জিকির হচ্ছে ওই হই হৈ করা রই রই করা অথবা চিল্লাচিলি করা ইত্যাদি ইত্যাদি যেগুলো আমাদের সমাজের মধ্যে হালকা জিকির ভারী জিকির ইত্যাদি নাম দিয়ে নফিয়াস পাতের জিকির অনেক রকমের জিকির সমাজের মধ্যে আছে সেগুলো আমরা জানি এই জিকির আমরা পরিণত করে দিচ্ছি এটি মূলত বান্দা করবে না বরং বান্দা আল্লাহ রাবুল আলমী যেভাবে জিকির করতে বলেছেন তারা সুলসাল্লাহ উল ইসলাম জিকির এক্ষেত্রে যে হিদায়ত দিয়েছেন যে দিক নির্দেশনা দিয়েছেন ঠিক সেই দিক নির্দেশনার আলোকে একজন বান্দা আল্লাহ হাব্বুল আলমীর জিকির করবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা জানেন আমরা নিয়ে আলোচনা করছি না আমরা আলোচনা করছি একজন আদর্শ মুসলিমের করণীয় তাই আমরা এখানে আর অনেক বিষয়ে আলোচনা করব না দুই নম্বর যে পয়েন্টটি সেটি হল জিকিরের গুরুত্ব একজন আদর্শ মুসলিম ব্যক্তি উপলব্ধি করবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি জিকিরের গুরুত্ব সত্যিকারভাবে উপলব্ধি করবে কারণ গুরুত্ব উপলব্ধি না করলে তিনি আল্লাহ রাব্বুল আলমীর জিকিরের প্রতি তার মনের আকর্ষণ তৈরি হবে না আগ্রহ তৈরি হবে না এবং সত্যিকার ভাবে আল্লাহ রবুল আলমিনের বেশি বেশি জিকির করার প্রতি মনোযোগ হবে না আল্লাহ রবুল আলমিনের জিকির বেশি বেশি করতে আমাদেরকে বলেছেন তাই একজন আল্লাহর বান্দা সত্যিকার আদর্শ ব্যক্তি তিনি জিকিরের গুরুত্ব আছে সেই গুরুত্বটুকু তিনি উপলব্ধি করবেন আল্লাহ সুবাহী করিমের মধ্যে আল্লা রবাহ মিনের স্তুতি ও পবিত্রতা বর্ণনা করো আয়াতটি সুরা হজাবের একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর আয়াত দুটি আয়াত সুরে আল্লাহ হজাবের একচল্লিশ এবং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বলেছেন জিকির করার জন্য এবং আল্লাহ সুবাহ আল্লাহ রবুল আলমিনের জিকির করতে এইভাবেই বলেছেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এখানে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দেব। এবং এটি অত্যন্ত মনোযোগ সহকারে শোনার প্রয়োজন রয়েছে জিকির এমন একটি এবাদুত আল্লাহ রাবুল আলমিনের যেই এবাদুত বেশি বেশি আল্লাহ রাবুল আলমিন পছন্দ করেছেন এই জন্য আল্লাহ রবুল আলাম বলেছেন শুধুমাত্র এই বাদতগুলোর মধ্যে জিকিরের ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমিন দিক্রান কাছিরা বেশি পরিমাণে জিকির করতে বলেছেন এই জিকিরের বিশেষ হাসিয়ত হচ্ছে বিশেষ বিশেষত্ব বা বৈশিষ্ট্য হচ্ছে এই যে আল্লাহ রাবুল আলমিন বান্দার কাছে এই কাজটি বেশি বেশি চেয়েছেন দিক্ষেন কাছিরা আল্লাহ সুবাহন তালা বান্দার কাছে বেশি বেশি চেয়েছেন যে বান্দা বেশি পরিমাণে জিকির করবে এটা আল্লাহ সুবাহানু তালা বেশি পরিমাণে চেয়েছেন প্রথম বিষয় দ্বিতীয় নম্বরের বিষয় হচ্ছে আল্লাহ সুবাহানু তালা জিকিরের মধ্যে এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে আল্লাহ রব্দুল আলমিন কোনোরকম শর্ত আরোপ করে নাই বান্দার জন্য অন্য যত ইবাদত আল্লা রবুল্লা আলমীর আছে প্রত্যেকটি ইবাদতের জন্য আল্লাহ সুবাহ তারা কিছু শর্ত দিয়েছেন কিছু কন্ডিশন দিয়েছেন কিছু কন্ডিশনসের আলোক বান্দা আল্লাহ রবুল্লা আলমীর ইবাদতগুলো করবে কিছু স্রোত আছে কিছু ওয়াজিবাদ কিছু আর কেন আছে আল্লাহর রব্দুল আলমিনের কাছে ওই ইবাদত যদি করে ব্যক্তি পালন করতে চায় তাহলে অবশ্যই আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে যেই দেয়া হয়েছে যে শর্তগুলো আরো করা হয়েছে সেগুলো অবশ্যই অনুসরণ করতে হবে আপনি সলাত আদায় করবেন আপনি শ্রী করবেন অবশ্যই আপনি শ্রিয়ামের সর্বগুলো পূরণ করবেন আপনি হজ আদায় করবেন আপনি হজের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো পূরণ করবেন আপনি জাকাত আদায় করবেন জাকাতের যে শর্তগুলো রয়েছে সেগুলো পূরণ করবেন অন্যথায় আপনার জাকাত আদায় হবে না আল্লাহ রব্লুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না যদি আপনি সেই শর্তগুলো পূরণ না করেন তাহলে আপনি সত্যি কথা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের এই বাদতটি আপনি যেভাবে করার কথা সেভাবে বাদত করেননি সেভাবে পালন করতে পারেননি কিন্তু জিকিরের ব্যাপারে আল্লাহ সুবাহ এমন একটি এই বাদত এরিয়া হচ্ছে এর বৈশিষ্ট্য এবং বিশেষত্ব হচ্ছে এই যে এই বাদত টুকু বান্দা যখন আদায় করবে এখানে কোনো শর্ত আরোপ করেনি বৈধ দিয়েছে বসে করতে পারেন দাঁড়িয়ে শুয়ে করতে পারেন তারপরে উজু অবস্থা করতে পারেন উজুত না থাকা অবস্থা করতে পারেন এমন কোন অবস্থা নেই এমন কোন হালাত নেই বান্দার যেই হালাতের মধ্যেই বান্দা আল্লাহ রবুল আলমিন জিকির করতে পারে না এই জন্য আয়সারি আল্লাহাল বর্ণনা করেন সুনান্তির মিজির হাজির মধ্যে এসেছে রসুল্লাহ ইসলাম সম্পর্কে তিনি বলেন ক্যান রসুল রসুল্লাহ সাল্লাম একেবারে সার্বক্ষণিকভাবে আলাহ রবুল্লামী জিকির করতেন সব সময় রসুল্লাহম জিকির থাকত শুধুমাত্র রসুল্লাহাম যখন টয়লেটে যেতেন তখন আল্লাহ রাবুল আলমিনের কারণে আল্লাহ রবুল্লামীর নাম উচ্চারণ করতেন না টয়লেটে যাওয়ার আগেই তিনি বলতেন আল্লাহ রাবুল কাছে আল্লাহিনী আউজুব কামিনুবল খাবে ইস দিয়েই তিনি শুরু করতেন কিন্তু ওই টাইমটুকু ইন দ্য মেন টাইমস ওই সময়ের মধ্যে রসুল্লাহ সাল্লাহসাল্লাম সরাসরি আল্লাহ রাবুল আলমীর জিকির উচ্চারণ করতেন না মুখে এই উচ্চারণ করতেন না যেহেতু আল্লাহ রাবুল আলমিনের সত্তার সাথে যে এমনি একটি অবস্থায় বান্দা আল্লাহ রব্ল আলমীর কাছে জিকির করবে তাই এছাড়া রসুল্লাহ সাল্লা উলী ইসলাম বেশিরভাগ সময়ে ফিকুলিল্লা উকাত রসুল্লাহ আসলাম সব সময় আল্লাহ রাবুল আলমীর জিকিরের মধ্যে থাকতেন সেটা অন্তরের জিকির হতে পারে সেটা মুখের জিকিরও হতে পারে সেটা কাজের মাধ্যমে জিকির হতে পারে আমরা বলেছি তিন প্রকার আমরা জিকির করতে পারি সুতরাং এই জিকিরের মধ্যে তিন প্রকারের যে কোনো এক প্রকারে জিকির করতে পারে তাই সুপ্রিয় দর্শক ভাই বোনেরা একজন আদর্শ মুসলিম ব্যক্তি এটা উপলব্ধি করবে যে আল্লাহ সুবাহ জিকির এমন একটি এবাদুত যেই এবাদুতকে সর্বাবস্থায় বান্দার জন্য বৈধ করে দিয়েছেন এবং এই জন্যই আল্লাহ হাবুল আলমিন অধিক পরিমাণে চেয়েছেন কম চাননি কোনো এবাদুতকে আল্লাহ হাবুল আলমিন বান্দার কাছে অধিক পরিমাণে চাননি শ্রিয়ামকে নির্দিষ্ট চেয়েছেন জাকাতকে নির্দিষ্ট চেয়েছেন হজকে নির্দিষ্ট চেয়েছেন সলাদকে নির্দিষ্ট করে চেয়েছেন প্রত্যেকটি এবাদুৎকাল রবুল আলমিন নির্দিষ্ট পরিমাণে মান্দার কাছে তলব করেছেন চেয়েছেন কিন্তু একটি ইবাদুৎকাল রবুল আলমিন সীমাবদ্ধ করেননি কোনো গন্ডির মধ্যে আল্লাহ সুবাহানুতালা সীমাবদ্ধ করেননি বরং আল্লাহ রবুল আলমিন এই ইবাদতটা চেয়েছেন একেবারেই অধিক পরিমাণে চেয়েছেন আধিক্য এই বাদতের মধ্যে উদ্দেশ্য আর পবিত্র কোরআনের আটটি আয়াতের মধ্যে আল্লাহ সুবাহানুদ্ তালা বলছেন উদ্কুরু নিয়ামত্লা আলাইকুম তোমরা তোমাদের উপর আল্লাহ রবুল আলমিনের নিয়ামতের কথা স্মরণ করো আল্লাহ রব্বুল আলমিনের জিকিরের সাথে এই বিষয়টি ওতপ্রতভাবে জড়িত তাই আহলুতাহকিক আহলুত্তফসির মুফাসিরকরাম এই বিষয়টি এভাবে আলোচনা করেছেন এভাবে ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিনের জিকিরের অন্যতম দিক হচ্ছে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতার উপর সেই নিয়ামতগুলোকে স্মরণ করবে স্মরণ করে এই নিয়ামতের শুক্রিয় আদায় করবে এটি আল্লাহ রব আলমীর গুরুত্বপূর্ণ দিক এই কারণেই আল্লাহ সুবাহ কোরআন কারিমের আটটি জায়গাতে নির্দেশ দিয়েছেন আল্লাহ রবুল আলমী বলেছেন তোমরা আল্লাহ রব্বুল আলমিনের নামত তোমাদের উপর সেটাকে স্মরণ করো অথচ অজকুরুল্লাহ আল্লাহকে স্মরণ করে শুধুমাত্র একটি আয়তের মধ্যে বলেছেন এর কারণ হচ্ছে বান্দা আল্লাহ রবুল আলমিনের স্মরণ করবে বিভিন্নভাবে শুধুমাত্র আল্লাহর রব্বুল আলমিনের স্মরণটাই এখানে মাকসেদ নয় মতলুব নয় আল্লাহ রব্বুল আলমিনের অবজেক্টিভ নয় গায়াহ নয় উদ্দেশ্য নয় বরং আল্লাহর স্মরণ তো বান্দা করবেই কিন্তু আল্লাহ রবুল আলমীর স্মরণের দিক বান্দার জন্য অনেকগুলো রয়েছে তমধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় যেই কাজটি সেটি হলো এই বান্দা যখন আল্লাহরবুল আলমিনের নামত তার উপর যখন আছে সেই নিয়ামতগুলো স্মরণ করে আল্লাহ রব্বুল আলমীর শুক্রিয়া আদায় করে এই জন্য আল্লাহ রাবুল আলমিন বারবার আমাদেরকে তাগিদ দিচ্ছেন যাতে করে আমরা আল্লাহ রবুল আলমিনের নিয়মকে সত্যিকার স্মরণ করতে পারি সুপ্রিয় দর্শকেরা আপনারা জানেন একজন বান্ধা যখন আল্লাহ রবুল আলমিনের নিয়ামত গুলো স্মরণ করবে তার উপর আল্লাহর কত অসংখ্য নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলো যখন স্মরণ করবে তখন আল্লাহ রাবুল আলমিনের প্রতি তার অন্তর বিগুলিতে হবে আল্লাহ রাবুল আলমিনের প্রশংসা ও মহত্ত্বে সে আল্লাহ রবুল আলমীর কাছে নিজেকে একেবারেই অবনমিত করে দেবে আল্লাহ রাবুল আলমীর সেচ দায় পড়বে এবং আল্লাহ রবুল আলমীর শুক্রিয়া আদায় করবে তখন আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া এবং নিয়ামতের কারণে সে এমনভাবে আল্লাহ সুবানমতার জিকির করবে যে জিকির একটি নয় অনেকগুলো জিকিরে পরিণত হয়ে যাবে সেখানে আল্লাহ রাবুল আলমিনের মাইজ থাকবে তার মর্যাদার বিষয়টি থাকবে সেখানে আল্লাহরাব আলমীর সানা থাকবে তার বারবার তার যেই বিশেষত্ব রয়েছে বিশেষত্বের বিষয়টি তুলে ধরবে যে তিনি আমাদের উপর নিয়ামত করেছেন শাহ কিরুন তিনি আল্লাহ রবুল আলমিন প্রশংসিত প্রশংসার অধিকারিক তারই প্রশংসা করতে হবে এবং তিনি হামিদ তিনি সত্যিকারভাবে প্রশংসা যোগ্য এরপরে আল্লাহ রাবুল আলমিনের তিনি যে প্রশংসা রয়েছে সে প্রশংসা করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার জন্য সমস্ত প্রশংসা এই জন্য বান্দা সত্যিকারভাবে আল্লাহ রব্বুল আলমিনের জিকিরকে বাস্তবায়ন করতে হলে আল্লাহ রাবুল আমিনের নামতকে স্মরণ করেই আল্লাহ সুবহান উত জিকিরকে বাস্তবায়ন করবেন ঠিক একই বিষয়ে আল্লাহ সুবাহানব তালা তার রাসুলসাল্লাহকে আরেকটিভাবে নির্দেশ দিয়েছেন এটিও একটি আয়তের মধ্যে দিয়েছেন সুরা আল মুজাম্মিলের সাত এবং আট নম্বর আয়তের মধ্যে আল্লাহ রবুল আলমিন আরেকভাবে রসুলকে নির্দেশ দিলেন সুরা আল মুজাম্মেল সরাসরি সম্বোধন করে রসুল্লাহলামকে কম্বল আচ্ছাদিত ব্যক্তি হিসেবে সরাসরি সম্বোধন করে সুরাটি অবতীর্ণ করেছেন এর মধ্যে আল্লাহ রবুল আলমিন রাসুলসল্লাহ ইসলামকে জিকিরের বিষয়টি নির্দেশ দিয়েছেন সুপ্রিয় দর্শক বোনেরা আজকে আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বিষয়টি ইনশাল্লাহ তালা আমরা আগামী পর্বে শেয়ার তাই আজকে বিদায় নিতে হচ্ছে আগামী পর্বে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ্যাত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 जकत दान अर्थ पाठातेन बैंक छाचल्लिस क्या बार्मिंग उ तीन शून्य शून्य शून्य आठ तीन सोफ्टी आई सी एमेल कर